ইমরান পৃথিবীতে দুই বুজুর্গেছেন প্রধান প্রসিদ্ধানুজুগ বলেন মূসা এবং হারুন আলাইক ইসলামের আব্বা তাহার নামকি ইমরান এবং তার স্ত্রীর কাছেও আল্লাফরফ থেকে ওহি আসছে বড় দামি মহিলা মূসা মায়ের কাছে ওই আসছে না আলহার রুকা ইমে মন শাহ ইমরান আলহসালামের স্ত্রী মূরনামের আছে আল্লাহ তরফ তো কি আসছে ওই আসছে বড়দ্দামি মানে আরে ইমরান হলো হজরত হান্নার সামি হজরত মরিয়মালামের আব্বা হজরত ঈসা আলহসালামের নানা ব্যতের তার স্ত্রী হবার কাছে তিনি বলতেছেন সন্তান আমার গর্ব আছে তাকে তোমার রাস্তায় দান করব কিন্তু সন্তান তো মেয়ে হইয়া গেল এখন তো মনে হয় যেন আমার নিয়ত পুরা করা সম্ভবপর হবে না আল্লাহ মেয়ে জন্ম লাভ করেছে এই জন্য তুমি হতাশাগ্রস্ত হইও না এমন মেয়ে তোমার অনুষে জন্ম লাভ করেছে যুগের পুরুষরাও হতার সঙ্গে তুলনা করতে পারবে না সে মেয়ের কি নাম ইংরেজদের পরিভাষায় মেয়ের ইংরেজদের পরিভাষায় মেয়ের তাদেরও শ্রদ্ধা আমাদেরও কি শ্রদ্ধা বরং তিরিশ পারা পুরাণে একশো চোদ্দশেরা এবং একমাত্র কোরআনে পাকে নাম এসেছে একমাত্র মহিলা হজরতে মারিয়া অন্য কোন মহিলার নাম কোরআন শরীফ কিছু রা আসেনা ফেরাউন ফেরাউনের স্ত্রী ইমরাতা ইসলামের স্ত্রী ইমরাতুত ইসলামের স্ত্রী কারোর নাম কি আসে না আমাদের আম্মা যান পুজোরের দিদি তাদের নাম কি আসছে আল্লাহ অকবর আম্মা যান হজরত আয়সার রাজি আল্লাহ আনহা দুনিয়ার শ্রেষ্ঠ মহিলাদের মধ্যে একজন তাঁর নাম কি করণ শরীফে আছে এবং ইসলামের প্রথম ব্যক্তি যিনি কালেমা কবুল করেছেন খাদি জাদেলে তাঁর নাম কি করণ শরীফে আছে এবং দুজেদের সবচেয়ে আদরের বেটি কনিষ্ঠা হজরতে ফাতেমা রাজি আল্লাহ আনহা তাঁর নাম কি করণ শরীফে আছে নাই করেন শরীফে আছে একমাত্র মহিলার নাম তাহলে কত বড় ক্রিমতি কত বড় দামিয়ায় কত বড় স্বতন্ত্রতা কত বড় বৈশিষ্ট্য তার নাম তার নাম হল হজরতে মরিয়ম এবং হজরতের মরিয়মের কাছে শুধু ওহি আসছে তা না জিবাইল সরাসরি সাক্ষাৎকার দিচ্ছে ফা তামসাল বসার ফা তামসাল লাহু বসার সরাসরি ওহির নিউজ আর খবর নেয়া হজরতে মরিয়ম আলহিসের কাছে এত বড় মর্যাদা ইসলাম হৈরত মেয়রিকে দাঁড় করেছে খ্রিস্টান মিশনারি এবং খ্রিস্টান তো খুলনা তো যথেষ্ট আছে তাদের জানা উচিত তবশির মাহুল থেকে যে তোমরা যে মহিলাকে শ্রদ্ধা করতেছ একমাত্র তার নাম কোরআনে উল্লেখ করেছে এবং সম্মানের সঙ্গে তার নাম বর্ণনা করেছে এবং তার সম্পর্কে বলেছে ও দুনিয়ার সতী নারীদের মধ্যে এক অন্যতম নারী হল হলদাতে মেয়েরি হলরতে মারিয়াম আর তোমরা যেই ইউপিদেরকে সাহায্য করতেছ যে তলাদিদের ইউপিদের কর্ত্ববাদিত্ব করতেছ আর তালাদের কোথায় নাহজুবুল্লাহ মরিয়ম থেকে অশুতি মহিলার দুনিয়াতে আর তাহলে রাজনীতির জন্য স্বার্থ উদ্ধার করার জন্য এরা ধর্ম ধর্মদের শুধু নাম ব্যবহার করতেছে হাতিকে দাঁত কিছু দেখা খায়ে হাতির দাঁত দিতে আসে বাইর এগুলি শুধু দেখা এগুলি কি খায় না খ্রিস্টান ধর্ম শুধু দেখাবার জন্য মিশনারি তৎপরতা দাওয়াত শুধু দেখাবার জন্য রাজনৈতিক স্বার্থ সৃদ্ধি করার জন্য নিতর ধর্মের সঙ্গে তাদের কোন সম্পর্ক নেই ইনশাআল্লাহ সময় পেলে এর আরেকটু তফসিল আলোচনা এমন হওয়ার প্রয়োজন ছিল যেহেতু মুসলমানদের কলেজারগুলা আঘাত দিচ্ছে এবং মুসলমান সন্তানগুলিকে ফালিস্তিনের জমিনে খতম করা হইতেছে কি বলেন এই পর্যন্ত এই পর্যন্ত ফ্যালেস্তিনের এতগুলি মুসলমান খতমা গেছে তাঁদের যদি হাড়গুলি একত্র হতো তাহলে হিমালয়ের অ্যাভারেস্টেড চোরার মতো উঁচুয়ারটা চোরা হয়ে যেত এবং তাদের ঘুম আর প্লাস যদি একত্র হয় তাহলে কংগ্রেস করার মতো সাগর ভর্তি হয়ে যাবে একইগুলি ঘুম সেই মুসলমানদের জুড়েছে সেই ফ্যালেস্তিনের জমিন আল্লাহ পাক পর্যার অন্তত মুসলিম মিল্লতকে সচেতন করে দেন তাদেরকে সত্যিকার তাদের ইমানি বুঝার চেতনা আল্লাহ পাক তাদেরকে দান করেন তারা এখনো জাতিসংঘের গোলামি করার জন্য জাতিসংঘ তাদেরকে এই দিবে সেই দিবে সমাধান করে দিবে। ইকবাল মরম পঞ্চাশ বছর আগে জাতিসংঘ সম্পর্কে মন্তব্য করে গেছে আজি দেশে না जिस देखते सम्पर्क धारणा हुई समस्त शी एक मुसलमान देर कबर भाग करुरी कर किस पे कम्बल दी जेलखाना आसामी को जे रूम किम्बल गाए गवाना আমাদেরকে খাদ্য দিতেছে যেরকম জেলখানার আসামিকে খাওয়া আমাদেরকে ওষুধ খাওয়া দিতেছে যেরকম জেলখানার আসামিকে ওষুধ ফুস করা হয় আল্লাহ আমাদেরকে সত্যিকার গুজার ব্যবস্থা দান করেন আমার কত ট্রাস লাগে দিতেছে কি করবো আমি আগে দেখতেছিলাম এখানে হিসামের তারিখে লেখে আজিম আল তুবতে তবেই মানে কৃত্তিদের পাতওকশ ডাক্তার পটেন সিং মদিনেশ্বরীতে শাহাবাদের রোগ চিকিৎসা করার জন্য যেরকম বিদেশীরা কি করায় ডাক্তার পাঠায় হাসপাতাল বানায় আমাদের চিকিৎসা করার জন্য আমরা খুব খুশি সহ করে তাদের সঙ্গে সম্পর্ক স্থাপন করি সাহাবাহ গ্রামের বুঝতে আমাদের মতো পাগলা পাগলা ছিল না তাদের কাল্লা নির্মূল গভীর জ্ঞানের অধিকারী করেছিল আমাদের জ্ঞানের দিক পাশ অনেক কিন্তু আমাদের জ্ঞানের কোন গভীরতা কি নাই এই জন্য আমাদের জ্ঞান ভুল করে তাদের জ্ঞান কি করে নাই ভুল করেন তারা জবাব দিয়েছে হা যাতে যারা জাতি হিসাবে আমাদেরকে বরদাস্ত করে না তারা আবার ডাক্তার পাঠায় আমাদেরকে চিকিৎসা করবে যাতে আমাদেরকে যে শিক্ষার তালিম দিয়েছে সেই তালিম মোতাবেক চলার কারণে আমরা দয় দর রোগ থেকে এরকম মুক্তি থাকি যাতে বিদেশী ডাক্তার আমদানি করা আমাদের বালাই চিকিৎসা করার কোন প্রয়োজন কি দেখলেন আর এতে রহমতুল্লাহ আল্লাহ বলেন খামকে আজ ভাই হল পেশে জানো বাহা জানো বা এক ব্যক্তির কাছে এই খুলনার পাশে কি নদী রূপসা রূপসা নদীর মরিম পানি আছে আরেক ব্যক্তির কাছে এক মটকা পানি আছে পানি বেশি কার কাছে বলে ওদের কোন তুলনায় হয় না কোথায় মটকা কোথায় নদী কিন্তু রূপসা নদীর সামনে যাওয়া ড্যাম বাম হয়ে গেছে এখন আর সাগরের সঙ্গে তো কি নাই যোগাযোগ বিচ্ছিন্ন নাই এখন এখান থেকে যদি নাকি শেষ পানি দিয়ে শেষটা আরম্ভ করে তাহলে এক পর্যায় নদী শুকিয়ে যাবে না কি বলেন যেহেতু যোগাযোগ নাই আর যে ব্যক্তির কাছে এক মোটকা পানি আছে মটকার তলাদেশ দিয়ে পাইপ লাগাও আছে সাগরের সাথে এই মটকার পানি শেষ হবে কারণ যোগাযোগ আছে যে ব্যক্তির মটকার তলার সাগরের সঙ্গে যোগাযোগ আছে এই ব্যক্তির সেই মটকার পানি কখনোই শুকাইবে না ওই নদীওয়ালা যমুনার পানি শুকাইয়া যাইতে পারে ফারাক্কা বান রয়েছে রূপসা নদী শুকাইয়া যাইতে পারে তার মোহনায়ক বান্ধ হয়ে গেছে। কিন্তু এই মটকাওয়ালার পানি কি সবাই ছিল এই যোগাযোগ নবীর সূত্রের তাদের ছিলেন যোগাযোগ এই জন্য তাদের জ্ঞান ভুল করে নাই আর আমাদের জ্ঞান বুদ্ধি সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন এই জন্য আমাদের জ্ঞান কি করে ভুল করে একম্বম বানায়কে ঠিক করেছে না ভুল করেছে আর আমরা যে ভিলাকুলুক বানাইতেছি কি এটাকে ভুল হয়েছে কোথায় একম কোথায় ঢিলাকুলুপ আলহামদুলিল্লাহ এখন গুণ তৈরি করেছে মানুষ মারিবার জন্য জিলেক লুক তৈরি করা হয়েছে মানুষকে সুস্থ রাখার জন্য জিলক লুকের প্রয়োজনীয়তা কমসেলার দ্বারা কাটতেছে আর এখন নুন আনদিক বোন কম্পেছে না আয়ের বিরুদ্ধে আন্দোলন শুরু হয়ে গেছে তো আমার ওয়ার্ল্ডব্যাপী তাহলে সব ভুল হয়ে গেছে কিন্তু আলহামদুলিল্লাহ মাটির দ্বালা কি হয় নাই ভুল হয় নাই এদের জ্ঞান হলো জালুতের জ্ঞান আর আমাদের মাটির দালা হল দাউদি দেলা বদল তো জানা আছে বোধা লাগিয়ে গেলেন হজরত দাউদ আলহিসাম যেহাদে রানা করেছেন জালতের মোকাবেলায় যুদ্ধের জমাতে দূরত থাক শরীরে কোন বস্ত্র নাই গরিব মানুষ জেহাদে দেখেছে হজরত আদালতের সাথে ক্লাস ওদিকে নবী হতে যাচ্ছে ওদিকে তিনি কি হতেছেন মাটির জ্বালাকে দেখে গড়ে ফেলছেন মাটির জেলা চিৎকার করতেছে এবার জালুক নেই সাবি তার জালুত জালুকের মোকাবেলার জন্য যাতেছেন কোন যুদ্ধের পোশাক নাই কোন অস্ত্র নাই আমি মাটির জেলা বটে তবে আমার মধ্যে যা দি প্রেরণা আইসা গেছে আমাকে আপনি একটু সাথে নেন আশা করি আমাকে দিয়ে আপনার জালুক নিতে পারবেন এখন যুদ্ধ ফিল্ডে গিয়েছে জালুতের মাথালুতে পায়ের তালু পর্যন্ত একটু জায়গাও খারি নেই যুদ্ধের ড্রেস ইউনিফর্ম আর মোকাবেলার জন্য লম্বা ঘটনা আমি যেহেতু ব্যক্তিত্বের মোকাবেলা করার জন্য মাটির ঢেলা নিয়ে আসতেছে মনে হয় যেন কুত্তা মারার জন্য আসতেছে হাজার দাউদালে গেছিলাম বলেন কুত্তা হলে তো হইতো থেকে আর অদম মনে করতেছি। বালগুন আদল লোক কুত্তার থেকে কি করছে মাটির তেলা নিক্ষেপ করছে এখন তার জসবাব মাটির তেলার দুটো একসাথে না মাটির বেলা কোনো পায় না শাস্তা বুঝবো জল এ আমাদের ঢেলার ইতিহাস অনেকটা আছে কি বলে আপনাদের অ্যাটম্বম হাইড্রোজেন আমাদের ভেলা আরো কি তো আসেন কিনা করতে পারে আল্লাহ আমি ভারতের ঝিনজানা গিয়েছি ঝিনজানা আমাদের বুজুর্গ আছেন মিয়াজি নুর মোহাম্মদ ঝিনজানুর মোহাম্মদ ঝিনজান তিনি একদিন পেশাব করে দিলা নিয়ে হাঁটতেছেন এক লোক বিদ্রোভ করে এরা দিলা গুলুক সেরা ভুজবে কি কোনো এদের কাছে গিয়ে নাই তিনি ডিলা নিক্ষেপ করছেন এক উপরে পাথর স্বর্ণ হয়ে তার উপরে হাত বুঝতে যাই তোকে বলতে স্বর্ণ বলতে তখন হাত বুলে বার পরে সেটা আবার কি হয়ে গেছে পাথর হয়ে গেছে এবং সেই পাথর এখনো ভদ্রতের একেবারে বাসার পাশের মসজিদের সামনে জুতা রাখার জায়গায় কি আছে ফিট করা আছে আপনারা যদি বাঙালিরা যদি ফাইটেন সাথে কত সুম কত হুজা পাকা পানি খালি তো নাতি ফায়দা হয়ে কি বলে তুমি সেখানে এসে পার্থ এটা তো পুজো করা দিতে পারে না আল্লাহ আমাদেরকে সেটা আয়াত করেন প্রবল করেন কথা ছোট্ট ছিল দুই আমরা আন্না মূস হারুন আলাহ ইসলামের আব্বা আরে মারিয়াম আলা ইসলামের আব্বা ইসা আল্লাহ ইসলামের নানা দুইয় ইমরানের আওলা পৃথিবীতে বড় কি আল এমরান এখানে সুরের বকরার হয়ে আসি না ইমরান এবং তারা আও বড় বুজুর্গ বড় শ্রদ্ধ আমরা তাদেরকে শ্রদ্ধা করি তাই বলে আমরা তাদেরকে সোজা করি না সমাজ ইমরানের আওলা কি করে পূজা করে আমরা শ্রদ্ধা করি আমরা কিন্তু পূজা করে না হাজারতে আমাদের কাদের জেলানি রহমতুল্লাহ আলহী আমরা শ্রদ্ধা করে কাদিয়ার তরিকার প্রতিষ্ঠাতা এই আমরা হাজরাতে জেলানির পূজা করি না হজরতের জেলানির নামে বাক্স দিয়া পয়সা কালেকশন করার জন্য আমরা প্রবণতা লিপ্ত নহে হাজার মাহিন চেষ্টির রহমতুল্লাহ আলহের ভক্ত আমরা চেষ্টা তরিকার ভক্ত আমরা খা নাম চেষ্টির রহমতুল্লাহ আলাই যখন ইন্তকাল করেছেন পার কপালের মধ্যে নূরের অক্ষর আরম্ভ করেছে হাবিব হব্লাহ হয়ে আল্লাহ আমরা শ্রদ্ধা করিয়া আমরা জিয়ারত করি আমরা খাগার ব্যাগ বানাই দুনিয়া কালেকশন করার ফ্যাক্ট্রিয়া করিবার কোন চিন্তা আমরা করি না আমরা নকশবন্দার তরিকার বাহাবুদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইকে শ্রদ্ধা করি পূজা করি না আমরা সেই পূর্ব পঞ্জাবি না আরম্ভ করে দুনিয়াতে যত শাহবাহ বুজুর্গ আছে আমরা সবাই শ্রদ্ধা করি কি বলে কিন্তু আমরা পূজা করি না তাদের কবরকে আমরা রুজি কামার জন্য কি করে নাই ধান পাতি নাই ধুম্র জাল পাতি নাই বুঝবার চেষ্টা করো মুসলমান কিছু সংখ্যক লোক তেট তারিখের জন্য ব্যাগ দেখতে আসে আর তোমরা তোর তালে তালে মাথা করতে সেখানে আবার বলে যে ওই ব্যাগের মুরুব ঘুষের পেশায় না এখন শরীফের সভাপতি সাহ তিনি নাই এই এখন যখন দিয়ে এখন তিনি মজার কমিটির সভাপতি হইয়া কামাই করবার আরেকটা ঘুষের দ্যাগ কি বলেন বুঝতে চাই আল্লাহে সৌরে আল ইমরানের পরে সৌরে নেশা নেশা শব্দের অর্থ মহিলা আমরা মহিলাদের থেকে রোজি কামাই করি যৌতুক থাকা পয়সা বরং আমার তো সদকার থেকে না মহিলা আমরা খুশির সহিত তাদের মহর কি করি আদায় করি আমরা তাদেরকে দিয়ে রোজি কামাই কি করে না কি বলেন এখন রোজি কামাই করে এখন করবার কি সময় আছে নেত্রী মহিলা গিরিদলীয় নেত্রী মহিলা দুই দিকে মহিলা এখন কি আর বাজারে যৌতুক চলে এখন আরো বেশি চলে কি বলে যৌতুক গোপনে আগে তো যৌতুক একটু ওপেন দিত গোলমাইল হলে দাবি করে উসুল করতে যৌতুক ডিসি সেই ডিসি এখন বলে যে গোপনে দিতে হবে সরকার জানতে পারলে আইনত দণ্ড নিয়ে অভরাধ এখন আর দাবিও করা চলে না লাভ হলে না ক্ষতি হবে কিছু সংখ্যক লোক বলঠা এগুলি লালন পালন করিয়া পাল ধরাইয়া তাকে কামায় আছে না খুব গৃহীত অপছন্দ কামায় কি বলেন এটা ভালো না তাহলে একটা গরু আরামাই করা যদি অপসন্দ হয় তাহলে একটা ছেলেকে একেবারে টাইটেল ফাঁস করে আর দাওরা ফাঁস করে তাকে ইসলাম কিটা অনুমোদন করবে ইসলাম কেটে অনুমোদন করে তা করেন এখন ছেলেরা পাকা তাওয়া করতে তৈরি আর কিন্তু ছেলেদের বাবারা পরিশান হয়ে গেছে এই ছেলেকি দেয়া লাখ খরচ করেছিলাম একবারে কামে করে নেওয়ার একটা চিন্তা করছিলাম আজকের তো ভাঙড় হয়ে গেলাম আকাশটা যদি হাত আমি আজকে আপনাদের সামনে তলাবাদ করেছি সুরাই নেশার প্রথম করতে। সুরাই নেশার প্রথম করতে। আমি আসার সময় মহান সব জিজ্ঞাসা করলাম যে জলসার ইন্ত বলে ইন্তর্মালিটি থাকতে হয় এবার আমরা একটু কি করেছি মহিলা মাদ্রাসার পক্ষ থেকে কি করেছি ইন্ত খুব দোয়া চাই আল্লাহপাকবার দিগারে আলো কিছু সহি কথা বলার তোকে দান করে যেটা উন্মতের ফায়দা হবে যেটা মা ভাইদেরকে আল্লাপ করবার দিগার সহিমাই করে দেখে দান করবেন খুব দোয়া করতে থাকে সবাই মিলে দোয়া করলে তাহলে একজনের পক্ষে আপনারা যদি খুব ট্যাঙ্ক থাকেন দোয়া করতে থাকেন তাহলে আমাকে ফাইভ দিয়ে আল্লাহ প্রবর থেকে আরে আলম টিউরার খাটি কথাবার্তা নিশ্চয়ই পারেন আল্লাহ প্রভাব থেকে আরে কবুল করে দেন সৌরায় নেশা হ্যাঁ না। অর্থ গই। মহিলা অর্থ কি এইটা জিজ্ঞাসা করছে মহিলা নারী আর কি নারী অর্থ নারী মানে কি আগর নারী মানে যার মহিলা মানে যারা মহলে বাস করে যারা ঘরে বাস করে জীবন যাপন করে করে তাদের কি কি বলে মহিলা তাহলে যে সমস্ত মহিলা কড়াকড়ে জীবনযাপন করবে ডিস্ট্রাকশন জীবনযাপন করবে চরিত্র হেফাজতের জীবনযাপন করবে কোন পুরুষের সামনে তার দেহ তার চেহারা ভাসবে এরকম অবস্থা গ্রহণ করে নাই এরকম ভাবে সে নিজেকে খুব হেফাজত ইজ্জত আবরুদ্ধ চলে মহিলা সে আর যে জাহান নামে যাওয়ার জন্য আগে থেকে তৈরি সে নারী তাহলে মহিলার নামে করেন শিল্প দেখা আছে এতদিন যাহা আমাদেরকে ফবে যে ইসলাম নাকি মহিলাদেরকে কোন অধিকারটা দিকার কি আছে তিন নম্বর বড় সুরা কার নামে এতদিন পর্যন্ত নাস্তিক দিই বুদ্ধিজীবীরা কি প্রচারণার কবে গন্ডা যে ইসলাম নাকি কোরআন নাকি মহিলাদেরকে কোন অধিকারটা দিকার ছবি শুধু কি দেয় নাই এখন কোরআনে দেখি যে সবচেয়ে তিন নম্বর বড় মহিলার নামে তাহলে এদের সমস্ত প্রচারণা সমস্ত প্রবগণ্ডা ঢোকা প্রবঞ্চনা বলেন তবে মনে মনে ধারণা নামে যখন সূরা একটা পুরুষের নাম তো ডবল পুরুষের নাম তো কি ডবল এখন পুরুষের আর কি রেজাল্ট সুরা তো রেজাল্ট কোরআন সিরে কোন সেরা আছে একটা অনেক মহিলার নামে তিন নম্বর বড়ো আর পুলিশের নামে কি তাহলে ইসলাম কার পক্ষে আপনারা বলেন কার পক্ষে আর প্রচারণা প্রজাদন্ডা ধরা করে তাদের প্যাডে বোমে আছে ইসলাম সম্পর্কে আলহামদুলিল্লাহ ইসলাম মহিলার কি পক্ষে আল্লাহাক কি বলে শুনে সন্তান জন্ম রহস্য নিয়ে আল্লাহপাক যখন বর্ণনা দিতেছেন কোরআন শরীফে তখন বলতেছেন আল্লাহ যাকে চান সন্তান ছেলে দান করে ইনাস বলা হয় মেয়ে সন্তানকে জকুর বলা হয় ছেলে সন্তানকে এখন কোরআন আয়াত কি মেয়ের কত আগে বলছে না ছেলের আগে বলছে। আবার খেয়াল করছেন ইহা বলে মাই আসা ও ইনসা খুঁজে ভালো করে না ইহা বলে মাই হাসা ও আল্লাহ আল্লাহ ছেলে দান করেন কার কথা আগে তাহলে আল্লাহ মেয়ে আগে নিবার পক্ষে কি না তো সিদ্ধা আমাদের খুঁজে দেখ আমরা মোটামুটি একটা ইঙ্গিত পেলাম যে আল্লা থাক মেয়ে জন্মেবার আলোচনা যখন আগে অঞ্চল তাহলে আগে জন্মেবার আল্লাহ কি বলেন এই জন্য আমাদের কি বলেন আমাদের হুজুরের সর্ব বড় কি বুঝেছি হাজুরাতে যায় রাজি আল্লাহ তাহলে হুজুর আকরাম সাল্লাহ সাদ করেন ও খুলনার মহিলারা যদি কানে আওয়াজ পৌঁছে খুব খেয়াল করেন আমি ভুল বললে গেল আমাদের কাছ থেকে পুনরায় জেনে নেবেন যে মহিলার সর্বপ্রথম সন্তান মেয়ে জন্মাবে ওয়াহিয়া মবার ওয়াহিয়া মবার সেই মহিলা ভাগ্যবতী হওয়ার আল্লাহ যেই মহিলা আগে মেয়ে জন্মাবে হিয়া মোবারকাতুন সেই মহিলা ভাগ্যবতী হওয়ার কি আলামত যে মহিলা আগে ছেলে জন্মাবে সেই ভাগ্যবতী হওয়ার আলামত কোন হাবিত কি এটা আছে আপনাদের সমাজ কি বলেন আল্লাহ নবী বলেন যে মহিলার সর্বপ্রথম সন্তান মেয়ে জন্মাবে ওহিয়া মোবারকাতন সেই মহিলাটি ভাগ্যবতী কারণ যেই নগরীতে কোরআন এটা প্রথম নাগর হয়েছিল তারা তো নে সন্তান জন্মন পরে অপরাধ ছিল যখন কোনো ব্যক্তির কাছে সংবাদ পৌঁছে দেওয়া হত তোমার একটা জন্ম হয়েছে তার চেহারা সম্পূর্ণ কালো কু শ্রী মদিনর বিশ্রী হয়ে যেত এবং সে সমাজের সঙ্গে দীর্ঘদিন চলাফেরা করত না কারণ বন্ধু বান্ধব সাথী সমাজের সঙ্গে চলাধুরা করতে গেলে ফার্স্ট সে হনফার কেউ যদি জিজ্ঞাসা করে সবকিছু এই জন্য সমাজ এসে চলত না বরং সে সব সময় এই সুযোগ সন্ধানে থাকতো আমি সহ ফেরত রকে মাটির নিচে কি করা হতো কবর করা হতো তখন কারণ এই এক কারণে সন্তান কি করা হইতো তখন কারণ আরেক কারণে সন্তান মারা হইত রেজেকের সমস্যা লাল তুলু আওলাতা তুলু আওলা আল্লাহ পাক বলেন গরিব হওয়া দেবা খাওয়াইবে কোথার থেকে রেজেক দেবে কোথার থেকে ভয়ে সন্তানকে ঘুমকি করিব মেহান তোদের রেজেক্ট যখন আমি দিতেছি ভবিষ্যৎ যে জেনারেশন আসবে তাদের রেজেক্ট আমি দেব কথা বলার সাথে সাথে আমার কিছু ভাইর অন্ত জন্ম নিয়ন্ত্রণের বিরুদ্ধে আজ করি নাকি না আমি জন্ম নিয়ন্ত্রণের সব খেললাম ওলা মা একটা আমি হ্যাঁ আমরা জন্ম নিয়ন্ত্রণের বিরুদ্ধে আর ইনি এখন কি করতেছেন ডিক্লারেশন দিয়া করেন শরীর সঙ্গে রেখা বলতেছে জন নিয়ন্ত্রণের কি পক্ষে মানুষ দু শ্রেণী এক শ্রেণী আল্লাহকে রেজেক্ট মনে করে আরেক শ্রেণী সরকারকে কি মনে করে রেজেক্ট দাতা মনে করে যারা আল্লাহকে রেজেক্টা মনে করে তারা আল্লাহর সঙ্গে মশারা করবে হে মামলা আমি সন্তান কি পরিমাণ মাবো আপনি কি পরিমাণ রেজেক্ট দিতে পারবেন আল্লাহ বলে যেই কোথায় খুবই রেজেক্ট দিতেছে যত সন্তান আসবে সবার দায় দায়িত্ব আমার তারা কি করেন আল্লাহ সঙ্গে মুসাহারা করে আমার করেন আর যারা সরকারকে রেজের ব্যথা মনে করেন সরকারের কাছে আবেদন জানান বর্তমান পরিস্থিতি কি গাছের পরিস্থিতি বিদেশ থেকে খাদ্য কি পরিমাণ আমদানি করা যাবে আমি কি সন্তান জন্মাবনা না একটাই যথেষ্ট করবো না মোটেও জন্মাবনা যেভাবে মুশাহারা যায় সেভাবে কি করবেন আমল করবেন যেখান থেকে যে লাইনে আছেন সে সেই লাইন থেকে প্রতিভা সংগ্রহ করবেন সবই এক জায়গার থেকে যেতে নেই থাকলাম ইত্যাম কোথায় কিভাবে আপন জন্ম তরফ থেকে খবর পেলেন যে আপনি ও মতন পিছনে মেহনত করে লাভ নাই এর কি হবে না তখন তিনি তোমার রব্বে আল্লাহ বাকিরা এদের যেদিন একটা ফ্যামিলিও বাকি থাকে এদের ঘরে ভালো মানুষজন মেবে না এদের ঘরে জন্ম লাভ করবে এই জন্য আমিও বলি যে যারা ইমানদার সন্তান জন্মাবার সিদ্ধান্ত নিয়েছেন নেঘ সন্তান জন্মেবার সিদ্ধান্ত দিয়েছেন মসজিদের সঙ্গে যোগাযোগওয়ালা সন্তান জন্মাবার সিদ্ধান্ত করেছেন তারা সন্তান জন্মান যেহেতু আল্লাহ পাকে যুগের জিম্মদার আর যারা ভালো সন্তান জন্মদার সিদ্ধান্ত নয় নাচে গানে টিভিতে মাতোমাল থাকবে এরকম সন্তান জন্মেবার সিদ্ধান্ত করেছেন তারাও দোয়া করেন আমরাও দয়া করে আপনারা দোয়া করেন যে আল্লাহ আপনাদেরকে ত্রিবু লিঙ্গ বানা দেখ আপনাদের দুবিদেরকেও বন্ধ বানা দেখ যাতে একটা সন্তান জন্মেবার যুদ্ধ আর না থাকে এগুলি জন্ম হলে মস্তান হবে ঘুস্কুর হবে গুয়াচর হবে মাত্র হবে এগুলি জন্মের পক্ষে আলোক পুতুলিয়া দিল অভিনয় আল্লাহ আপনি আমাদেরকে হেদায়ত দান করেন আল্লাহ আপনি আমাদেরকে হেদায়তের বোঝ দান করেন তাহলে দেড় হাজার বছর আগের চিত্রক্রান্ত ধরেছে কোন ব্যক্তি মেয়ে সন্তান জন্ম হয়েছে খবর পেলে চেহারা কি হয়ে যেত কালো হয়ে যেত মলিন হয়ে যেত আচ্ছা এখন মেয়ে সন্তান জন্ম হয়েছে খবর পেলে কি চেহারা ফুটফুটে হয়ে যায় না মলিন হয়ে ঘটনা এক অবস্থায় আছে এখন তো চেহারা ফুটফুটে হওয়ার দরকার ছিল আমার এই মেয়ে ভবিষ্যতে প্রধানমন্ত্রী না कैसेटी प्रजोजना परेशनाल एंटारप्राइज हाट हजारी चट्ट একটা সন্তান জন্মেবার যোগ্যতা না থাকে এগুলি জন্ম হলে মাস্তান হবে ঘুস্কর হবে ভেন হবে এগুলি জন্মায়গার পক্ষে আলমগা ফুটিয়া দিল্লাহ আপনি আমাদেরকে হেদায়ত দান করেন আল্লাহ আপনি আমাদেরকে হেদায়তের বোঝ দান করেন তাহলে দেড় হাজার বছর আগের চিত্র প্রাণ তুলে ধরেছেন কোন ব্যক্তি মেয়ে সন্তান জন্ম হয়েছে খবর পেয়ে চেহারা কেমন যেত ভালো হয়ে মলিন হয়ে যেত আচ্ছা এখন মেয়ের সন্তান জন্ম হয়েছে খবর পালে কি চেহারা ফুটফুটে হয়ে যায় না মলিন হয়ে যায় দেখা যায় ঘটনা এক অবস্থায় আছে এখন তো চেহারা ফুটফুটে হওয়ার দরকার ছিল আমার এই মেয়ে ভবিষ্যতে প্রধানমন্ত্রী না হলে অন্তত এখন তো খুশিতে বার্ধা হয়ে যাওয়ার দরকার ছিল কিন্তু অবস্থাটা দেখি একই কোনো মাস আল্লাপাদ আলম সর্বপ্রথম সৃষ্টি করেছেন আদম আছে মাটিয়া রং মাটিয়া রং সদে বিস্তলা রঙের এই রঙের আছে এই রঙেরই গে থাকে তারপরে আম্মা জানকে পয়দা করলেন হাওয়া গেছিলাম তাকে কি দেওয়া তৈরি করেছেন হাঁড় তাহলে হাঁড়ের ভিতরে তো মজ্জাও থাকে হাঁড়ের উপরে চিকনে চর্বিও থাকে তাহলে দ্বিতীয় এডিশনে আম্মাজনকে খুব চকচকে জকঝকে সুন্দর করেছিলেন ঘটনা যায় এখন দোকান থেকে কাপড় কিনতে গেলেন খুব টকটকে রঙের দোকানদার বলে চয়েস তো ভালো মানুষ বড় হয়েছেন ঠিক কিন্তু এই কাঠার ঘরের ছায়া শুকাইতে হবে নথবা রং কে হয়ে যাবে নষ্ট হয়ে যাবে পরে আমাকে বুঝতে পারবে না এ দোকানদার তুমি কি কাপড় দিয়েছ রে সেটা চকচকরম রোদে পড়লে কি হবে নিষ্কলা হবে দোকানদার যে ডিরেকশন দিলেন তার ডিরেকশনটা কি সঠিক না বল যিনি তৈরি করেছেন আদমকে মাটিয়া রঙের তৈয়ার করেছেন আরে এক দফের পরও ছেলে আর মেয়ে দুটোই হয়েছে দুটোর মধ্যে সুন্দর আকর্ষণীয় মেয়ে নয় আল্লাহ আকের কুদ্রক চলে আসছে। মহিলাকে দ্বিতীয় এডিশনে সুন্দর করে তৈরি করেছেন এই তাদেরকে বলা হয়েছে ঘরের ছায়াত জন্য আরামের তারা থাকবে পেনশন ভোগ করবে যতদিন পর্যন্ত বাবার দিনে আসে ততদিন বাবা তাদের ফোরাকের জিম্মাদার হবে এবং বাবাকে বলা হয়েছে যেখানে সেখানে দিয়ে দিও না এমন জামাই তলাশ করো যে তোমার মেয়েকে পেনশন খাওয়াইতে পারবে যে তোমার সেই মেয়ের রেজেকের জিম্মা খাদ্যের অন্তত মোটামুটি জিম্মা নিতে পারবে এরকম ছেড়ে দেখে কি করো বিবাহ দাও এখন ঘরের ছায়া রাখবে নকিবা রং কি হয়ে যাবে ডিসকালার হয়ে যাবে নষ্ট হয়ে যাবে দাম কমে যাবে না থাকবে না কমলে তুমি এখন কি কমেছে না আসে এখন তো টাকা দিয়ে চালানো যায় না এরপরেও আপনারা যদি কমেছে বলেন এটা সবচেয়ে বড় ভুল করবেন কারণ আমি অনেক সময় একটা উদাহরণ দেয় যে ওই মাছ বিভিন্ন জায়গায় রপ্তানি করা কি বল माच के बक्सर भुकाना तो माँ जो देटू तो हम जारना की मासे एक पसंद जरा माशे पेटी मे तरह कंड ठेा गाड़ी करो किर की फसा पानी ठेला गाड़ी छाड़ा तसा मस्स भाड़ा भाड़ करते हो कि नहीं ठेला गाड़ी दाबी कर আপনারা হয়তো একটা শুদ্ধ শব্দ বলবেন প্রাইভেট কার হন্ডা আমি হয়তো গ্রামের লোক সাধারণ শব্দ খেলায় গাড়ি বলতেছি একইতে হইল তো অর্থ ব্যয় ক্ষমতার নেই একটু চিন্তা করেন চিন্তা চেতনার খোরাকের জন্য বলা হয়েছে নতুবা পাক মাতৃ জাতিকে কেন তৈরি করলেন পরিষ্কার ঘটনা আল্লাহ আল্লাপাক পরবার্ধেকার হজরত আদম আলাইসালামকে সৃষ্টি করে জন্নাথে থাকতে দিলেন জগ্নাত কেমন জায়গাটা জন্নাথ এমন এক জায়গা যেখানে কোনো কষ্ট নাই তকলিফ নাই চিন্তা নাই পরেশানি নাই কাহারো কাহও কোন ঠেকা দিন হদীসিতে আল্লাহ পাক পর্যগগারের সাদ করেন আমি আমার সালে বন্ধের জন্য এমন সুখময় অবল জান্নাত তৈরি করে রেখেছি মালা আপ চোখ কোনদিন এই সুখার ফ্যাশন দর্শন করে নাই ওলা উজন আপ এই সুখ আর শান্তির কাহিনী কোন কান শ্রবণ করেনি ওলা খাতারা আল্লাহার এই সুখার ফ্যাশনের কথা কারো কল্পনা তো আসে নাই কল্পনাটির সুখ শান্তির ব্যবস্থা আল্লাহ জাননাতে রেখেছেন ब्बा हजरत आजम के थे दवा हल ना कोचर अभाव कंतु अब्बाजान किसु किसु अभाव अनुभव करते जानना तल्लापा प्रवर दी गारे आलम एक अभाव पूरण करार जो শানি দূর করার জন্য লেতাসকনু ইহা অশান্ত মনকে শান্তনা দেওয়ার জন্য অতৃপ্ত মনকে তৃপ্ত করার জন্য সৃষ্টি করলেন আম্মা জানকে তাহলে আম্মাজানকে কি অশান্তির জন্য পয়দা করা হলো না শান্তির জন্য তৃপ্তি পাওয়ার জন্য পয়দা করা হল না পিফাসার জন্য পয়দা করা হল আলহামদুলিল্লাহ তাহলে শান্তির জাতি শান্তির জন্যই তাদেরকে সৃষ্টি করা কি আরেকটু ঘটনা আছে ফজরত আজম আলাইসালাম এতদিন জন্নাতে ঘুরাফেরা করতেছিলেন আজকে হঠাৎ দেখেন যে সাজানো গোজানো কে জানো বসে আছে কি তিনি তোর আগের থেকে কোনদিন জানো নাই দেখানো নাই আল্লাহের দরবারে আরোজ করলেন জন্নাতে সব কিছু দেখেছি আজ যে সেজি গুজব বসে আছে এ আবার কে এবার কি আমি না আল্লাহ ফাহ বললেন তুমি যে জন্নাতে অশান্তি অনুভব করতেছা অশান্ত মন ছিল তোমাকে শান্তির জন্যই তাকে তোমার অর্ধাঙ্গিনী আর সহধর্মিনী হিসাবে পয়দা করা হল আব্বা যান যখন হজরতে আম্মা হাবা আলাইকুলাম খবর পাইলেন তার শান্তির জন্য পয়দা করা হয়েছে একটু তার সঙ্গে আলাফের জন্য সামনে এগোতে আল্লাহ আল্লাহ বলেন যে সাবধান মহর করতে হবে আগে কি করতে হবে মহর করতে হবে হাজরতে আদম আলাইকুলাম বলেন মাওয়ালা কি মহর টহর আমি তো বুঝিও না এর কোন খোঁজখবর তো আমার কাছে নাই আল্লাহ খোয়ার বললেন কামত পর্যন্ত তোমার অসংখ্য তোমার আহলাদ আসবে ছেলে আর মেয়ের মধ্যে বিবাহর জন্য মহর টাকা কলি স্থাবর অস্থাবর সম্পত্তি তোমার মহর একটু ব্যতিক্রম তোমার মহর একটু কি ব্যতিক্রম অন্য তীব্র এসেছে আল্লাহ তার বলেন তোমার আওলাদের মধ্যে যে নাকি সর্বশ্রেষ্ঠ মানুষ আসবে তাঁর নামে দশ বার বিশ মার তোমার বৃহস্পরী তুমি আদা করলে মহার আদা হয়ে যাবে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 আকরাম সাল্লাই শাহানে আদম আলা আব্বা জাহান শরীফ পায়া মহরের আদায় করা হয়েছেন তারপরে আম্মা জানের সঙ্গে সাক্ষাৎকার হয়েছে তাইলে প্রথম ব্যক্তিকে পুরুষ প্রথম ব্যক্তিকে পুরুষ তার থেকে পয়দা হয়েছে আম্মাজান হজরতের হাওয়া এখানে একটু পুরুষের বৈশিষ্ট্য দেখা দেয় পুরুষের থেকে কি আসছে মহিলা আসছে পুরুষের পরে সিরিয়ালে মহিলা তো এই মহিলাদের কিছু কমি হয়ে গেল না আল্লাহ রহমতুল্লাহ বলেন আরেকটু আগাও হুজুর সাল্লুশেষ সর্বশ্রেষ্ঠ নদী তার আগে সিরিয়াল মতে শেষ নদীকে সিরিয়াল মতে শেষ হতেছে ঈসা হুজুর তো শ্রেষ্ঠ শেষ আবার কি শ্রেষ্ঠ মতে শেষকে ঈসা আলহাম পায়দা হলেন কিভাবে মাতৃ গর্বে মায়ের থেকে বাফ নাই বলেন ওখানে কি হয়েছে পুরুষ থেকে মহিলা আসছে এখানে মহিলার থেকে কি আসছে পুরুষ আসছে মানব কুলকে লক্ষ্য করে বলতেছেন ই तुम जिन लालन पालन तुम्हारा भय करो हुकुम मेने जीवन ग्रहण करो लाल साधारण तारंगी मानुष्ठे जोाजग थे छोटककाले सन्तान मा छा कि बोझे प्रायोजे आम्मा शांति पाते हलोा जी तो प्राथमिक मुरुबिकी केम्मा তারপরে যখন একটু পয়সা টয়সার প্রয়োজন হয় একটু বড় হয় জমা লাগবে আব্বা জুতা লাগবে আব্বা পোশাক লাগবে আব্বা সব কার কাছে আর যখন নিজের পায়ের উপরে নিজের দাঁড়িয়ে যায় পিতামাতা মরব্বের থেকে আর একটু অগ্রসর হয়ে যায় এখন তার যত সংকট সমস্যা আছে সমস্ত সমস্যা সরকারের কাছে পেশ করা হয় যে আমার এই মামলা আমার জায়গা জনের মহামলা আমার একটা চাকরির দরকার আমার একটু ব্যবসার দরকার সব কাছে সরকারের কাছে তাইলে আমরা প্রতিগ্রাম করতেছি তিন মুরব্বিক মা বাবা সরকার কিন্তু এই তিন মুরব্বির কোন মুরুবী কি আমাদের পুরা পুরা চাহিদা পূরা করতে পারবে সম্পূর্ণ চাহিদা মেটেইতে পারবে চাহিদা যখন আসে তার মেটাবার পথ আছে কি যে জিনিসের চাহিদা থাকবে তার মিটবার ব্যবস্থাও কি থাকবে জায়গা তালাশ করতে হবে সম্পূর্ণ চাহিদা যদি পূরা করতে হয় মেটেইতে হয় এই তিন মুরব্বির দ্বারা যখন সম্ভব হয় নাই তাহলে অন্য কোন মুরব্বির সন্ধান করতে হবে সেই মুরব্বীকে আল্লাহ আল্লাহ আপনারা কি সুখে থাকতে চান না দুঃখে থাকতে চান শুধু আপনারা না পৃথিবীর সবাই শাহ আব্দ রহমতুল বলেন তাহলে ইলেকশন যদি করা হয় তাহলে দ্বিতীয় পক্ষে তো কোন ভোট পড়বে না তাহলে বুঝা যায় সুখে থাকা সম্ভব কারণ যে জিনিস সম্ভব নহে সেটা উপরে সব একমত হইতে কি পারে না দুই মত থাকবে আর যে বিষয়ের উপরে সব লোক একমত সেটা কিন্তু সম্ভব এটা শিক্ষাবিদদের মত এটা অসম্ভব হইতে কি পারে না তাহলে সুখে থাকা অসম্ভব কি নয় এখন কোথায় সুখে থাকবেন তালাশ করেন বাংলাদেশে আমেরিকায় চন্দ্রদেশে মঙ্গল গ্রহে মরতে চান না বেঁচে থাকতে চান মরে যেতে হচ্ছে কিন্তু আমরা মরে যেতে চাই না বেঁচে থাকতে চাই তাহলে বেঁচে থাকা অসম্ভব না বেঁচে থাকাও অসম্ভব না সুখে থাকাও কি নয় অসম্ভব নয় অসম্ভব যদি বিশ্বের সবাই এই দুই বিষয়গুলো একমত হতো সরকার থেকে সাধারণ পর্যন্ত সবাই একমত বেঁচে থাকতে চায় সুখে থাকতে চায়। তাহলে বেঁচে থাকা সম্ভব সুখে থাকাও কি সম্ভব এখন সেটা কোথায় পাবেন তালাস করেন জানার কোথায় আর কোথাও আছে সুখে থাকতে পারবেন বেঁচে থাকতে পারবেন না বাচ্চার তাকিদ নিয়ে তো অনেক কিছুই করে আমাদের নেতৃবৃন্দ ভয়ভীতি এখন যে দেশের যে পরিস্থিতি এখন সাধারণ গাড়িতে চলে যাবে না বুলিট প্রুফ এমন গাড়ি আমদানি করতে হবে যেখানে গুলি ঢুকবে না বুলিট ঢুকবে না কি বলেন বর্তমান যে পরিস্থিতি মধ্যপ্রাচ্যের সঙ্গে বাংলার মানুষের যোগাযোগের কারণে মধ্যপ্রাচ্যের থেকে এখন গরমও এই দেশে চলে আসছে এই জন্য এখন এয়ার কন্ডিশন প্রয়োজন হয়ে যাচ্ছে যাচ্ছে শীত আর গরম বুদ্ধি কি না পারে এমন বাড়ির তো প্রয়োজন মমতার মালাকল মত আজরাইল ঢুকতে না পারে কি ভাই ইন্তজাম করে কি সম্ভব বলছে হবে মতো ধারণা করেন তা আমাদের নেতৃবৃন্দরা তো সবসময় বাড়ি দাঁড়া নিয়ে আছে বাঁচার মতো বাঁচতে হলে আমাদের হওয়া দিতে হবে আরে না সে আমাদেরকে বাঁচা যাবে কি বলেন আমরা আগে মরি না নেতৃবৃন্দ আগে মরেন এখানে অনেক লোক আছে ব্রিটিশের জনতা করছে পাকিস্তানের কত নেতার জনতা করলো বাংলাদেশের আরো নেতার জানা করছে এখনো মরে নাই কিন্তু তারা নেতৃত্বে এসেছে বাঙালি ভাষাবার জন্য তারা মরে গেছে আর বাংলার বুড়ো এখনো কি মরেন এখানে জানা দা আর কত জানা দা পর্যন্ত এই গুছিয়ে গুলোকে আল্লাহ উপন্যাস একটা কৌরব মানুষ মানুষ কারা যারা আদম সন্তান যারা আদম সন্তান কি ভাই আমরা কার সন্তান আদম সন্তান আলহামদুলিল্লাহ আমরা চাই পৃথিবীর সমস্ত মানুষের কাছে গাওয়া পৌঁছেছে যে কুণ্য বনেই আদমাই এগুলো মহাজা শরীফের হাবিজ রসিদ করি ইনশাল্লাহ আসলামের সাদ করেছেন পৃথিবীর পূর্বের পশ্চিম প্রান্ত পর্যন্ত সবাই এই কথার উপরে আসো যে আমরা আদম সন্তান এই অনুম তাহলে আমরা সব আফোষে ভাইগল হয়ে যাই আমরা আফোসে বাবা যখন আদম আমার বাবা আদম আমেরিকা আলাদার বাবা আদম যখন ওলাদের বাবা আদম তাহলে আমরা সবাই যখন আদম সন্তান হয়ে যাবো তাহলে কুল্ল বনি আদম হেস আমরা আফোসে কিরিয়া যাবো বাইরে হওয়া যাবো অবশ্য বাইরে হলে মিলেমিশে থাকতে পারব। এত অস্ত্র আবিষ্কার করা লাগবে না এত অস্ত্রের প্রতিযোগিতা করা লাগবে না এত সেনা কাহিনী দিয়ে মারামারি কন্ট্রোল করার চিন্তা করা লাগবে না কিন্তু দরাব পরে সব যে আজনের সন্তান এই দরাব দিয়ে আমরা তো সবাইকে বিশ্বাস করেছি কি পারলাম হনুমান আমরাতে তো বলতেছি আসমানি আব্বা আদম আলাইকুম আহমদের আব্বা এই খবর তো আমরা কোরআন হাদিসের মারফতে পেয়েছি এটা যুক্তি আর দর্শনের আলোকে নহে তারা কোরআন হাদিস আল্লাহ নবীর খবর মানতে রাজি নাই তারা তো সব সিদ্ধান্ত করবো কি যুক্তির আলোকে এখন যুক্তি আর ফ্যাক্ট্রিক্যাল অভিজ্ঞতার আলোকে তালাশ করতে আরম্ভ করেছে শেষ পর্যন্ত নজর যাইতে যাইতে বড় বড় গাছের ঢাল পর্যন্ত গিয়েছে সেখানে দেখতেছে যে আমাদের মা বাবা বোধের তারাই সেখান থেকে আমাদেরকে প্রোডাকশন দিয়েছে এই জন্য বসবাবা হোসেন বন্দরে হনুমান তাদের যুক্তি আর দর্শন গাছের ঢাল পর্যন্ত পৌঁছেছে আর আমরা নবীর মারফতে জাম্নাত পর্যন্ত পৌঁছে গেছি বন্দর ও হনুমান করসমানি রো বস খুদা সমঝা হিসেবে বরক বাপ কো বস है। उसने হই को বাপ को। बस तमाम पृथ्वी के दावत दिए आल्ला के विश्वास कर एख तारा आल्ला मानते री ने कारेंटर घरे पृथ्वी चले क्यों बेवते पृथ्वी चले क्यों बोलते से विभिन्न रकम से रकम से, से, से धात माध्यम दुनिया चलते तबु आल्ला मानते कि नहीं रज ना তাম পৃথিবীতে যদি শান্তি প্রতিষ্ঠা হতে হয় আগে সবাই মানতে হবে না আমরা এক বাবার সন্তান কি বলে বা এখন তাম দুনিয়াতে মারামারি আর হানাহানি সৃষ্টি করে আবার বলে আসো আমরা জেনে ভাই মুরব্বীরা সালিশা বসে রয়েছি এখানে অস্ত্র চুক্তি করে মোটামুটি আমরা কি করব। একটু মিল করবো বিভিন্ন দেশের মধ্যে গোলমাল লেই জাতিসংঘ জেনেবার ভূতগুলি তোমার দুনিয়াতে অশান্তির সৃষ্টি করেছে আবার তারা কবিরাজ বোনিয়া আসতেছে আমাদের চিকিৎসা করার জন্য বিশ্ব মানবতার চিকিৎসা করার জন্য কি বলে এই না পরিস্থিতি এবং সেখান থেকে বিভিন্ন দেশের পরিস্থিতি একই যদি কোন সমস্যার সৃষ্টি না করতে পারে রাজনীতিবিদরা তাহলে তারা কি দাবি নিয়ে আপনি লীগের কাছে যাবে এই জন্য জাতির মধ্যে বিভিন্ন সমস্যার সৃষ্টি করে রাজনীতিবিদরা আবার বলে যে এবারে আমাদেরকে অনেক বয়োজন করিলে আমরা সমস্ত সমস্যার সমাধান করে আদব তাহলে সমস্যার সৃষ্টি করিল তারা হাজরতের থানবির রহমতুল্লাহ আলাই বলেন এক পাঠান আসছিল এই বাংলাদেশ না খুলনা আসছে পাঠান আস্তার পাশে অ্যাক্সিডেন্ট করে পাঠানের পাওয়া ভেঙে গেছে তো খুলনার একজন ভালো ভদ্রলোক পাইয়া তাকে নিয়ে বাসায়। আমাদের ডাক্তার সাহেব আছে না এরকম ডাক্তার করছে ব্যান্ডেজ ট্যান্ডেজ করছে পা কি হয়ে গেছে ভালো হয়ে গেছে এখন ডাক্তার সাহেবকে ওই পাঠান লোকটা আপনার শহরে দেওয়া দিতেছে কোনদিন যদি আপনি ভ্রমণে জানতেন সহারে তাহলে আমাদের বাড়িতে অবশ্যই আপনি গেস্ট হবেন মেহমান হবেন আপনাকে আমি আমন্ত্রণ জানাই গেলাম। সে তো তার দেশে চলে গেছে সুস্থ হইয়া এদিকে খুলনারে ভদ্রলোক লোক আরে গেছে আর না তার লিগি যে আমার সব জায়গায় ঘুরা ফেরা করে তার লিগির সুবাদে এখন মনে মনে চিন্তা হলো যে আমার এক বন্ধু তার তো পাওয়া পরে আমি চিকিৎসা আর কি করেছিলাম করেছিলাম আমাকে দাওয়াত করেছিল তো ঠিকানা দেরা বাড়িতে গেছে জয়া দেখলো যে পাঠান বাড়িতে পঠন আক্রমে সেদিন সে বাড়িতে চিন্তা করলো যে আমি এখন যাব এখন পাঠানের বইয়ের কাছে খবর পাঠাইছে যে আমি আপনার স্বামীর জনৈক বাংলাদেশি খুলনার বন্ধু একবার আমাদের দেশে আপনার স্বামীর পাও অ্যাক্সিডেন্ট করে ভেঙে যাওয়ার পরে हम तर खूब खेदमत कराते संगे हमार बधुतवे दावत करेहमान हिसाब से आज के उपस्थिति सामीत बाड़ी नए स्त्री खबर पड़े সব সময় একদিনের জন্য আমার স্বামী আপনার কথা বলে না যে আমার এরকম খুলনার বন্ধু আছে তিনি যদি আমার বাড়িতে আসেন তিনি যেভাবে আমার খেদমত করেছে সেভাবে আমি খেদমত করিব আমার যখন পাও ভেঙ্গেছিল তিনি পাস্তা ভাঁজা ব্যান্ডেজ করে আমার খেদমত করেছিল বন্ধু যদি আমার বাড়িতে আসে আমিও তার পাও ভাঙ্গে আমি আবার ব্যান্ডেজ করে খেতমত করি কারণ এইভাবে যেভাবে তিনি খেদমত করছেন সেভাবে তো কি করতে হবে রাজনীতিবিদরা সচেতন এরা শুধু জাতির পা ভেঙে বন্ধুজ করে খেদমত করবে জাতির মধ্যে সমস্যার সৃষ্টি করবে তারা সমাধান সমাধান করে উৎপাত করে খেদমতের জন্য কি বলেন এটা বুঝেন কোন কথা থেকে চলতেছিলাম কথাটা ছুটি গেছে আমার জান্নাত শান্তির কেন্দ্র হলো কোথায় জান্নাত কেন্দ্র হলো কোথায় তাহলে জান্নাতের পৌঁছার আগ পর্যন্ত বেঁচে থাকতে পারবেন এরকম কোন আশা আছে তাম ওয়ার্ল্ড মালাকালমহের টার্গেটে আছে কি বলে এখানে সুখেও থাকতে পারবেন না বেঁচেও থাকতে কি পারবেন সুখে বেঁচে থাকতে হলে কোথায় যেতে হবে আর আমরা সুখে থাকতে চাই বেঁচে থাকতে চাই কেন যেহেতু সুখের ঘরের সন্তান সুখে থাকতে চায়। যেহেতু আমরা অরিজিনাল নাগরিক গত বছর বেড়াচ্ছি আমরা অরিজিনাল নাগরিক জান্নাতের এই আমরা কোথায় থাকতে চাই জান্নাতে থাকতে চায় না বাংলাদেশের নাগরিক কি বলেন পিতামাতা কি ওই দেশের না জন্নাথের তাহলে আমরা নাগরিক কোথায় গার জন্নাথের তাহলে এই জন্যই তো আমরা বাড়িতে যেতে চাই জাননাতে যেতে কি চাই আল্লাহ সেই সালামত আমাদেরকে জান্নাতে পৌঁছে বার্তা অভিজ্ঞান করার মনে হয় আদম আল্লি সালাম আল্লাহ আম্মা জানকে শান্তির জন্য কি করলেন ফায়দা করলেন এবং আম্মা জানদের ইতিহাস তো শান্তির ইতিহাস চলেন আব্বা জানের কথা কিছুক্ষণের জন্য রেখে চলেন আরেক আমাদের সেকেন্ড আব্বা মিল্লাত আদিকম ইব্রাহিম তার কাছে আসি জানার পরিস্থিতি কি তিনি জন্ম লাভ করেছেন বেবি লনে ভাষায় শহরে বাবেল শহরে বাবেল সেটা কি ছিল প্রাণ কেন্দ্রে গড়ে উঠেছে একটি শহরে ইয়া আর এখানে রাজত্ব করতো নমরুদুল কুশ সে হঠাৎ করেই স্বপ্নে দেখে বসল ব্যাখ্যাতারা বলল এই বছর আপনার দেশে এমন এক বৈপ্লবিক সন্তান জন্ম লাভ করবে যে আপনার ক্ষমতা টমতা লিডারি ফিডারি সবকিছু উল্টেয়া ফুলটায় শেষ করে আসবে পরিশান হয়ে গেছে কি উপায় কি উপায় সমস্ত উজির মন্ত্রী সবাইকে ডাকল এখন কি করা যাবে উপায় তো নাই সব তো দেখে ফেলছ এখন প্রধানমন্ত্রী ছিল আজরে তারেক আজরে তারেখ সে বলে তো মন্ত্রী তো আরো প্রধানমন্ত্রী কত মন্ত্র দিয়েছি বুঝি এই করতে পারিব না সেই ছেলে এবছর জন্মিত দেওয়া হবে না খুব জোরদার লিখছার দিলে আছেন সেই ছেলে এবছর জন্মিত কি দেওয়া হবে না এবং সুদীর্ঘ বক্তৃতায় সে বর্ণনা দিল জন্ম নিয়ন্ত্রণে সবচেয়ে প্রাচীন এবং সবচেয়ে সঠিক পদ্ধতি যে এবারে সমস্ত মহিলাদেরকে বাঁধের বাড়িতে পাঠাইয়া দেওয়া হবে কেউ স্বামীর বাড়িতে থাকতে পারবে না এবং কোনো পুরুষ শ্বশুর বাড়িতে যেতে পারবে না অর্ডিন্যান্স দেওয়া যায় তাহলে সেই সন্তান জন্ম থেকেই পারবে না এর থেকে জন্ম নিয়ন্ত্রণের সুষ্ঠু পদ্ধতি নির্ভরযোগ্য পদ্ধতি কি রাজা নাময়া বলে আর আল্লাহ পাকের সিদ্ধান্ত কি অম্মারো অকার আল্লাহ আল্লাহ এর আজরে তারে আমার সেই পান্দা ইব্রাহিম দুনিয়াতে আসতে পারবে না এই জন্য তুই প্রস্তাব করেছে সবাই সমর্থনে আইন পাশ হয়ে গেছে মহিলারা সবাই কি করতে হবে বাপের বাড়িতে থাকতে হবে কোন জামাই এবার শ্বশুর বাড়িতে যাইতে পারবে না সেই ছেলে জন্মিতে পারবে না আল্লাহ আমিও সিদ্ধান্ত করেছি তোর ঘরে সে সন্তান ঘটে আছেন এখন কার সিদ্ধান্ত সঠিক হল এখানে আইনের প্রস্তাবক আইন যারা করে তারা তো আইনের উপরে খুব শ্রদ্ধাশীল তাদের তো আর পাহারা দেওয়া এবার চেক দেওয়ার কোন প্রয়োজন কি পাহারা দিলে পাবলিকদেরকে বড় মেয়েরা তো আইনকে কি করবে শ্রদ্ধা করবে কিন্তু আইন শ্রদ্ধা না করিয়া যদি কাণ্ড হয়ে গেল সেই খবর তো আর তাহলে দেখা যাক বড় মেয়েরা আইনকে তোয়াক্কা করে না শ্রদ্ধা করে না এটা যে বর্তমান কাহিনী তা নয় বর্তমান বিচার বিভাগ যে সেই সরকারের অধীনে থাকে সরকারের চাপের মুখে থাকে এটা কি আজকের ইতিহাস যুগে এমনই ছিল দেখেন আইন করল সমস্ত পাবলিককে মানাইল কিন্তু না আইন মানিল না হজুর আকরম সালাহসাল্লাম ইন্তেকাল হওয়ার পরে সালিফাত মুসলমিন হলেন হজরতের আমার কিনা সত্তাবর রাজি আল্লাহম যুদ্ধ পরিচালিত হল ইয়ার মুখ ফ্রান্তে ইয়ার মুখ মুসলমানদের সৈন্য সংখ্যা হল চল্লিশ থেকে বিয়াল্লিশ হাজার সেনাপতি হলেন আবু অবায়দাহ জর্রাহ আবুল ওবায়দাহুল জর্রাহরুল আমিন আর কাফেরদের সৈন্য সংখ্যা ইবিন ইসামের মতে ওয়াকেদির মতে আট লাখ সেনাপতি বাহানে আরমনি একদিকে আট লাখ আর একদিকে চল্লিশ প্রথম দিনে কাফেরদের পক্ষ থেকে সৈন্য সমারোহ হলো ময়দানে ষাট হাজার কারণ ময়দানে এরছে আর জাগাও নেই সমুদ্র উপকূলে ঘেঁষা মাঠ অত বেশি মরুভূমি নয় যার কারণে এরছে বেশি আর ময়দানে আসতে কি পারল না হাজিরত খালিদিন ওয়ালিবের নেতৃত্বে মুসলমানদের সৈন্য সামনে অগ্রসর হলেন ষাট হাজারের মোকাবেলায় ষাট জন হাজারের মোকাবেলায় জন। একদিকে ষাট হাজার কিন্তু ময়দানে কামিয়াব মুসলমান বাহানে আলমানে কাভের দর্শনার প্রতি হয়ে গেল গোয়েন্দা সংগস্তাকে তাৎপর করে দিল পলাশ কর মুসলমান কোন অত্যাধুনিক বলে কোন আধুনিক অস্ত্র ব্যবহার ময়দানকে সার করে দিতেছে হয়ে যাচ্ছে তাড়াতাড়ি তার তথ্য সংগ্রহ করেনমানির কাছে রিপোর্ট পেশ পাওয়া গেছে তথ্য মুসলমানদের শক্তির তথ্য কি পাওয়া গেছে রহমানম্বের রাইলে মালিকিম আউ জানা রহবানন্দ রাত্র হইলে যখন হয় যোগাযোগ করতেছে আর কাঁদাকাড়িতে লিপ্ত থাকে ফুরসা আনন্দ দিনে তারা যুদ্ধ ময়দানে ঘোড়ার পিঠে উঠে যায় তোমরা যেরকম সরাবার মদকে ভালোবাসো তারা শাহাদুবকে তার চেয়ে বেশি ভালোবাসে এবং আরেকটি বৈশিষ্ট্য দেখলাম লাউ সারা কোম না মালেক হিম আও জানা দয় আলাউ ছেলে চুরি আর্চনা করলে যেই সাজা দেওয়া হয় গরিবের সন্তানের জন্য সেই শাস্তি এমন নহে যে বড় মেয়েরা আলাল মতো শাস্তি সাজার যত সব গরিবের উপরে এরকম বিচার ছিলাম কি এই রিপোর্টের পরে সেনাপতি মন্তব্য করতেছি তোমরা যা রিপোর্ট দিচ্ছ এটাই যদি সত্যি বাস্তব তাদের অবস্থা হয় লাবতনুল আর এদের সঙ্গে যুদ্ধ না করে মাটির নিচে চলে যাওয়া উত্তাপ এরা এই দুনিয়াতে শান্তি প্রতিষ্ঠা করবে এরা এই দুনিয়াতে মানবতা প্রতিষ্ঠা করবে আরেকটি জলদ্দ ঘটনা আপনারা বারবার শুনেছেন তারপরে বলতে মনে চায় যে হুজুর সাল্লু আলাইহে এক মামলা হুজুরের কাছে আসলো একটা মেয়ে চুরির দায়ে আসামি সাব্যস্ত হয়েছে এবং হাত কাটার বিচার হুজুর কি প্রযোজনা ও পরিবেশনা করেছে